সালামু আলিকুম ও রহমতুল্লাহ বারাকাত পৃথিবীর যে সমস্ত ভাইয়েরা পৃথিবীর যে আনাজ কনাচ থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোরাক জানাচ্ছি দ্রুদ এবং সালাম আমাদের মহানবী সাল আলহি সাল্লামের প্রতি যিনি আমাদেরকে সঠিক অর্থে রাইট পথ দেখে জান্নাতের দিকে নিয়ে গেছেন দুনিয়াকেও জান্নাতের একটা সুন্দর সাইন বানাবার চেষ্টা করেছেন এবং আখেরাতেও একেবারে সোজা জন্নাতুল ফিরদাউসের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এই হিদিন মুস্তাকিমের সঠিক রাস্তাটা নবী মোহাম্মদ সাল্লা আসলাম নিজে আমল করে এবং একটা জনগোষ্ঠী তৈরি করে দিয়ে এই আমলের বর হাক আমাদের ফার্মা বর্দার আমাদেরকে বানিয়েছেন সম্মানিত বোনেরা এবং বিশেষ করে বোনদেরকে আমি লক্ষ্য করে বলছি কারণ এই অনুষ্ঠানটা আমাদের মহিলা সাহাবিদের উপরে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আজকে আমরা আলোচনা করব যে দাম্পত্য জীবনে আমাদের রসুল করিম সাল্লা আলাইস্লামের তৈরি করা সাহাবি যে সমস্ত মহিলা সাহাবি তারা কেমন ছিলেন এবং তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করি দাম্পত্য জীবন কেন এটা কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এই স্ত্রীদেরকে আমাদের জন্য আমাদের জোড়া তৈরি করে দিয়েছেন কোরআনে বহু জায়গায় আমাদের জোর হিসেবে বলা হয়েছে শুধু জোর না আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তারা তোমাদের জন্য হুননা হুন্না লিবাসুলিবাসুলনা তারা তোমাদের জন্য একটা এবং তোমরা তাদের জন্য মতন, মতন। পোশাকের কেন পোশাক বলা হলো পোশাক যেমন ভাবে একজন মানুষকে আবৃত করে রাখে সুন্দর করে রাখে ঠিক ওই রকমভাবে যখন মানুষের জীবনে দাম্পত্য জীবন শুরু হয় স্বামী স্ত্রী জীবন শুরু করে স্বামীর জন্য খারাপ থেকে বাঁচার জন্য ভালো একটা উপায় থাকে আর স্বামীকে আরও সুন্দর করে তোলে তার যদি একটা স্ত্রী থাকে ভালো স্ত্রী থাকে ঘরে যায় আনন্দ পায় ঘরের থেকে বের হয় আনন্দ নিয়ে আসে যেমনভাবে একটা ব্যাটারি যখন ফিউজ হয়ে যায় তখন আবার রিচার্জ করলে ব্যাটারিটা আবার সুন্দর হয়ে যায় একজন মানুষ একজন পুরুষ যখন ঘরে যায় তখন সেই ঘর থেকে আবার রিচার্জেবল ব্যাটারি হয়ে রিচার্জ হয়ে পরদিন কার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে এইভাবে নারী পুরুষের দাম্পত্য জীবনের বিধান আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন উনি বলে দিয়েছেন আল্লাহ আমাদের বলেছেন অমিন আয়াতিহি আমি যে আছি আমি আল্লাহ যে আছি তার নিদর্শন হলো এই যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে একজন তোমাদের জোড় বানিয়ে দিয়েছেন স্ত্রী বানিয়ে দিয়েছেন অমিন মিন আংক আজান তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে থেকে শব্দটির অর্থ কি হাদিসে এটা এসেছে এইভাবে যে আদম আলা যখন জান্নাতে দেওয়া হলো উনি জান্নাতে থাকলেন জাননাতে নাজ নিয়াম ভোগ করছেন যেখানে অবাধ স্বাধীনতা আছে জোড় তৈরি করে দিলেন তার থেকে হাদিসে এভাবে এসেছে যে তার পাঁচর থেকে তৈরি করা অর্থাৎ এটা হতে পারে এক ধরনের কলন এখনকার সমাজে এখনকার বিজ্ঞান এটা কিন্তু আমাদের বুঝতে সহজ করে দিয়েছে যে কিভাবে আদম আলাহিসাল্লাম থেকে তার জোড় বানিয়ে দিয়েছেন আপনারা তো মনে হয় কলোনের নাম শুনেছেন ওই একটা ভেড়া যেটা অস্ট্রেলিয়ায় প্রথম কলন হয়েছিল তার কথাও মনে আপনাদের মনে আছে যে তার মার যে সমস্ত চরিত্র ঠিক অনুরূপে আরেকটা মানে ভেড়া বানাল হল তারও চরিত্র তার দেখতে তার রং তার চলাফেরা তার ডাক ঠিক তার মায়ের মতন ক্লোন বানানো হলো বর্তমান জামানায় আল্লাহ তালা বললেন যে ওই পুরুষের কাছ থেকে পুরুষের পাজরের হার থেকে একটা মেয়ে তৈরি করা হলো আমি ওইটাকে মনে করি আল্লা সিস্টেমে তো হয়েছে যেটা বর্তমান ক্লোনেও এটা প্রমাণিত হচ্ছে যেটা সম্ভব মানুষের যেমন আমার যেরকম দুটো চাক আমার বোন আমার মা আমার যারা স্ত্রী মেয়েদেরও এরকম দুটো চোখ আছে নাক হাত সবগুলো দুই একটা অঙ্গে হয়তো পার্থক্য রয়েছে তার মধ্যে এই পার্থক্য থাকার পিছনে আল্লাহ তালা কিছু মানে উদ্দেশ্য রেখেছেন উদ্দেশ্যের মধ্যে হলো একটা যে এরা জীবন জীবনযাপন করবে একে ওপরেও একেবারে কমপ্লিট হবে এমন কমপ্লিট যখন স্বামী স্ত্রী যখন মেলে তখন এরা একটা কমপ্লিট সত্তা হয়ে যায় এই মানবসত্তা থেকে আস্তে আস্তে আর একটা জেনারেশন আসবে এরকম করতে করতে কেয়ামত পর্যন্ত মানুষ সভ্যতা মানুষ জেনারেশন একটার পর একটা চলতে থাকবে এই জন্য পুরুষ এবং নারীর সৃষ্টি হয়েছে এখন যদি কোনো নারী বলে আমি পুরুষ চাই না পুরুষের সাথে আমি মিশবো না এমন কি আমার স্বামী হিসেবেও মেয়েকে বানাবো যেটা লেসবিয়ানরা করে থাকে আবার যদি কোনো পুরুষ মনে করে যা আমি কোনো স্ত্রী চাই না স্ত্রীদের পাশে আমি যাবো না এমনকি তার স্ত্রী হিসেবে কোন পুরুষকেও বানায় এটা হলো মানে ন্যাচারাল ওয়ে অফ লাইফের থেকে সে টোটালি ডিটাস্ট হয়ে গেল। এবং যারা এইগুলো করতেছে তাদের জন্য আল্লাহ তালা একটা উপমা রেখে দিয়েছেন আল্লাহ বলেছেন দেখো এই কাজ যারা করে পুরুষ নারীকে বিয়ে না করে পুরুষকে বিয়ে করে অথবা নারী পুরুষকে না বিয়ে করে নারীকে বিয়ে করে বা এই ধরনের কাজ যারা করে এটা হলো এত ন্যাচারাল ওয়ে অফ লাইফের বিপরীত যে যারা এই করে তাদের জন্য আমি মৃত সাগরকে তোমাদের উদাহরণ হিসেবে রেখে দিয়েছি মৃত সাগরের নাম ছিল সাধু এর পুরাতন নাম সেখানে মানে গে যেটা পুরুষে এই সমস্ত করা এইটা করত সেখানে আল্লাহ তালা ওইটাকে মানে নিচুর জায়গাটা উপরে করে দিলেন উপরের জায়গাটা নিচু করে দিয়ে সমস্ত মানুষগুলোকে মেরে ফেললেন এবং এই জায়গাটা এখন সাগর হিসাবে রয়ে গেল। এবং এটা এমন এক সাগর যেখানে রবনাক্ত পানি আমি নিজে সেখানে গেছি সেখানে দেখেছি যে সেখানে কোনো প্রাণী বসবাস করতে মানে জীবন যাপন করতে পারে না মাছ নাই এবং সেখানে এত লবণাক্ত পানি যে একেবারে মারাত্মকবিদ ঘুটে পানি আল্লাহ তালা ওইটা দেখাই দিয়েছেন যে দেখো কিভাবে একটা জনপথকে আমি উজাড় করে দেয় এই ধরনের কাজ কর যারা করে বুঝতেছে না মানুষ আমি যত ইউকে তে আছি দেখি তো মিছিল করে মিছিল করে এই সমস্ত গুলো নেওয়ার চেষ্টা আমি বলি তোমরা মিছিল করছো না তোমরা আল্লাহর রাগ কে আল্লাহর আগুন কে আল্লাহর রাগ কে আল্লাহর গজবকে তোমাদের কাছে নিয়ে আসতেছো তোমরা যারা দাবি করো যে দুনিয়ার অনেক কিছু করে ফেলছি তোমরা যারা দাবি করো পৃথিবীকে শাসন করার মতন ক্ষমতা তোমাদের এসে গেছে তোমরা যারা দাবি করো পৃথিবীর সবকিছু তোমাদের হাতের মুঠায় এসে গেছে আমি বলি তোমরা খুব চলে তোমাদের ধ্বংস অনিবার্য এই দম্পত্য জীবনটা কিন্তু ন্যাচারাল ওয়ে অফ লাইফ একটা নিদর্শন আল্লাহ তালা ওইটাই বলেছেন তোমাদের মধ্য হতে ক্লোন বানাই দিয়ে একজন স্বামী স্ত্রী যেন এক দেহ তারা যেন এক প্রাণ একটা সুসংগঠিত জীবনের লক্ষ্যে তারা এগিয়ে চলে তার সবাই জান্নাতে যাবে এই আল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম স্বামী স্ত্রী আমাদের তৈরি করে স্বামীকে স্বামীর জায়গায়। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে উভয়কে কাজ করতে বলে আল্লাহ বলেন ওয়া জাহা বা আমি তাদের মধ্যে করে দিয়েছি মাওয়ান ওয়া রহেমা ভালোবাসা রোমান্টিকতা এবং রহেমা দেখুন বিয়ের আগে এবং বিয়ের পরে একজন পুরুষে একজন নারীর প্রতি খুবই টান থাকে মায়ের প্রতি টান কিন্তু সতেরো ষোলো সতেরো বছরের পর থেকে টান থাকে কিন্তু সাধারণ মেয়েদের প্রতি একজন পুরুষ যে টান দেখায় সেটা হল আপনার তার মনের যে প্রবৃত্তি আছে সেই থেকে তার থেকে তো এখন রোমান্টিকতা আসে ভালোবাসা আসে আল্লাহ তালা আমাদেরকে ওই মানে বিয়ের আগের এই ভালোবাসাটাকে হারাম করে দিয়েছেন বিয়ের পরের ভালোবাসাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন এবং আল্লাহ বলেন যে তোমার শুধু বাধ্যতামূলক করে দেওয়া না। তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে যে যে তৈরি আমি করে দেই। কারণ ইন্না বাইনা আর রহমান। আল্লাহ তালা দুই আঙুলের মাঝে আমাদের আত্মাগুলো মানে নিবেদিত তার কাছে দুই আঙুলের মাঝখানে আমাদের আত্মাগুলো তিনি যেভাবে ঘুরান আমাদের আত্মাগুলো সেইভাবে ঘুরে বিয়ে করার পরে যে সম্পর্কটা তৈরি হয় আল্লা বলেন আমি এটা তৈরি করে দে। বিয়ের আগে সম্পর্ক কেন হারাম আমি আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে নি আমি আমার জীবনে যতগুলো বিবাহ দেখেছি যেটা বিয়ের আগে ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়েছে তাদের দাম্পত্য জীবনে শান্তি নাই আপনারা বলবেন যে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আমি বললাম যে হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ শান্তি নাই কারণ হলো যে বিয়ের আগ পর্যন্ত যদি কেউ ভালোবাসা করে সেই ভালোবাসার মধ্যে ভালো গুণগুলো শুধু দেখতে পায় খারাপ গুণ দেখতে পায় না বিয়ের পর থেকে খারাপ গুণগুলো দেখা শুরু করে ভালোবাসা আস্তে আস্তে উড়িয়ে যায় একটা খারাপ গুণ দেখে আগের ভালো গুণগুলো একটু লুপ পেতে পেতে এমন এক যুগে চলে আসে যে যখন তাদের মধ্যে সারা সাড়ি পর্যন্ত হয়ে যায় অথবা জীবন যাপন করলে একজন আরেকজনকে বিশ্বাস করে না মেয়ে মনে করে এই ছেলে আরেক জায়গায় মনে করে এই মেয়ের বোধ হয় আরেক জায়গায় না ভালোবাসা থাকে না আমি এরকম দেখেছি তাদের জীবনে শান্তি কমে যায় একটা জিনিস হলো এই আল্লাহ তৈরি করা ভালোবাসা এখানে আসে না এখন আমাদের বিয়েটা করার পরে ভালোবাসা তৈরি হওয়া ভালো বিয়ের আগে নয় আচ্ছা এখন এই ভালোবাসাটা আল্লাহ বলছেন যে মাওয়াদা আমি তোমাদের মধ্যে রোমান্টিকতা রোমান্টিকতা তৈরি করে দেই। যখন আপনার বিয়ে হচ্ছে আপনি প্রত্যেকটা মুহূর্তে একটা রোমান্টিকতার মধ্যে আছেন আপনি যাচ্ছে আপনার ব্যাসর ঘরে গেলেন রোমান্টিকতার শীর্ষ দেশে পৌঁছলেন প্রত্যেকটা মুহূর্ত আপনার যাচ্ছে ভালোবাসার মধ্যে মাওয়াদ আমি তোমাদের ভালোবাসা তৈরি করে দিয়েছি এই সময় যদি ভালোবাসা না থাকতো কোন দাম্পত্য জীবন চলতেই না এক একটা দিন আপনি আপনার স্ত্রীর ভালো ভালো গুণ খারাপ খারাপ গুণ সব কিছুকে আপনি একের পর এক আবিষ্কার করছেন এক একটা দিন যাচ্ছে আপনি আপনার স্বামীর এই দিদির জিনিসগুলো তুলে ধরছেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শাহাবাদের জীবন কেমন ছিল আমরা একের পর আসার চেষ্টা করবো একটু ছোট্ট ব্রেকে যাচ্ছি এরপর ইনশাল্লাহ আমরা ফিরে আসবো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন জাজ হল্লা ওরনা শরীফ মহান চরিত্র দিয়ে ইনকালা আলা খুলুকিন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত জামার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর তার রাসূলের প্রতি সাহাবালিল্লাহ রাসূল সাল্লাল্লাহু সৃষ্টির জন্য রাব্বুল আলামিন এর প্রিয় রাসূল দূর মহান আল্লাহ সাল্লাহ সমস্ত বিশ্বের জন্য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 हितर निर्देश अत्य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 दया अर्जन कर बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह बुधवार रत आठ सम्प्रचार सकाल साढ़े छंग আমি বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্য জীবন দিলেন উপহারস্বরূপ রোমান্টিকতা দিলেন এই রোমান্টিকতা কিন্তু বিয়ের পরে চলতে হবে এই রোমান্টিকতার আস্তে আস্তে আস্তে আস্তে রোমান্টিকতা এমন এক পর্যায়ে যায় যখন আপনার দ্বারা আপনার স্ত্রী গর্ভবতী হন এবং এই সময়টা একটা জিনিসের দরকার হয় সেটা কিন্তু শুধু রোমান্টিকতা না আপনি দেখতেছেন আপনার স্ত্রী বমি করছে মর্নিং সিকনেস হয়েছে ঠিক মতো নামাজ পড়তে পারতেছে না কষ্ট হচ্ছে রান্না করতে পারতেছে না কষ্ট পাচ্ছে গন্ধ নিতে পারছে না তরকারির গন্ধ কষ্ট হচ্ছে এই সময়টা আপনার জন্য আগের যে চাহিদাটা ছিল আপনার স্ত্রীর কাছ থেকে ওই রোমান্টিক চাহিদা যদি আপনি পূরণ করতে চান আপনার স্ত্রীর খুব কষ্ট হবে আল্লাহ বলেন যে ওই সময় আমি রহমত দিয়ে দেই আপনি কষ্ট পাচ্ছেন আপনার স্বামী আপনার জন্য রহমত নিয়ে আসছে এখানে হলো দয়া অনুকম্পার দরকার হয় আপনি উঠতে পারতেছেন না আপনি তার হাত উঠাই তুলতেছেন যখন বমি করছে তার মাথায় হাত দিচ্ছেন তার পিঠে হাত দিচ্ছেন, মাথায় একটু পানি দিয়ে দিচ্ছেন যখন বাইরে হাত ধরে নিয়ে আপনি উঠাচ্ছেন, উঠাচ্ছেন। এই ওর কিন্তু সাথে সাথে রহমতের প্রয়োজন আসে একজন স্ত্রী যখন দেখতে পাচ্ছে যে স্বামী অসুস্থ হয়ে গেছে আর নড়তে পারে না ইনকাম করতে পারে না তার চাকরি চলে গেছে তখন কিন্তু রোমান্টিকতার সম্পর্ক বেশি থাকে না তখন রহম্মত দেখাতে হয় একজন স্বামী অসুস্থ হয়ে পড়েছে সেখানে রোমান্টিকতা দেখাবে কি করে সেখানে আল্লাহ বলেন এই রোমান তার মা ছিল উম সুলাইম উম সুলাইম তার স্বামীকে হারাই ফেললেন তখন আনাস জন্মগ্রহণ করে তার স্বামীর নাম ছিল মালিক মালিক মরে যাওয়ার পরে হযরত আনাস যখন কাছে আসছেন ছেলে হিসাবে উনি বলছেন যে আমি আর বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে বড়ো না হয় এবং বড়ো হয়ে সেই আমাকে বিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না অনেকদিন থাকলেন উনি থাকার পরে ওনার বয়স ছেলেটার বয়ের যখন আট বছর তখন যে একটা ছেলের সাথে উমেস্লাইমের পরিচয় ঘটে যার নাম ছিল আবু আবু আবুতলাহ তাকে প্রেম নিবেদন করত তখন আবুতলাহ মুসলমান হয়নি উনি এটাকে রিজেক্ট করতেন এক পর্যায়ে যে আবু তলহা তাকে বললো যে দেখো মেসল্লাইম আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি রাজ্যে আছো কিনা আবু তলহার সম্পদ ছিল চেহারা ছিল স্টেটাস ছিল একটা মেয়ে একটা ছেলের মধ্যে যে সমস্ত গুণাবলী দেখতে চায় তার সব কিছু ছিল ব্যক্তিত্ব ছিল উনি বলেন যে দেখো তোমার যে ব্যক্তিত্ব তাতে আমি তোমাকে না করতে পারি না আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু একটা জায়গায় সমস্যা হলো তা হলো এই যে তুমি অমুসলিম আমি মুসলিম তবে হ্যাঁ তুমি যদি বিয়ে করো আমাকে বিয়ে করতে চাও একটা শর্ত হতে পারে তুমি যে আমাকে মোহর দিবে টাকা পয়সা যে মানে আমাকে যে মোহর তুমি দিতে চাও সেই মোহরটা যদি তুমি ইসলাম গ্রহণ করো ওইটাই তোমার মোহর এটা তুমি রাজি আছ যদি তুমি ইসলাম গ্রহণ করো আমার অন্য কোনো মোহরের দরকার নাই হজরত আনাস বলতেন আমার মায়ের যে মোহর ছিল এই মোহরের মতন মোহর কোন মুসলিম মহিলার জীবনে দেখা যায় না তিনি ইসলামকেই তার মোহর হিসেবে গড়ে তুললেন এবং এটাই ফিক্সড করলেন স্বামীর কাছ থেকে আদায় করলেন স্বামী মুসলিম হয়ে গেল এমন সুন্দর মুসলমান হয়ে গেল যে বলার মতন না সম্পর্ক কিভাবে তৈরি হয় দেখেন উনি বিয়ের আগে কোনো সম্পর্ককে গুরুত্ব দিলেন না এই যে সম্পর্কটা তৈরি হয়ে যাওয়ার পর বিয়ের পরে কি সুন্দর সম্পর্ক তার আমি একটা উদাহরণ নিয়ে আসি পুমেসুলাইমের এক ছেলে ছিল ছেলেটা মারা গেল। আবু তাল্লাহা জানতেন না যে তার ছেলে মারা গেছে উনি কাজ থেকে ফিরে আসছেন রাত্রে আসার পরে সবাই কেমন আছে ছেলে ভালো আছে কিনা উনি বলেন হ্যাঁ সবাই ভালো আছে সবাই তার শশয় স্থানে আছে তো ভালো কথা উনি মনে করলেন ছেলে মনে হ্যাঁ ভালো আছে তো উনি বলেন যে আমি এত সুন্দর সাজ গোজ করলাম যে আমার স্ত্রী আমাকে দেখে অভিভূত হলো যে এত সুন্দর দেখা যাচ্ছে উনি রাত্রে স্বামী স্ত্রীর সাথে মিললেন মিলার পরে তখন তার স্বামীকে বলতেছেন যে স্বামী যদি আপনার কোনো বন্ধু আপনাকে কিছু দান করেন আপনার কাছে কিছু যদি আমানাত রেখে যান সেই আমানাৎ যখন ফিরিয়ে নিতে চায় তো আপনি কি ফিরেই দেবেন মনে বললেন যে অবশ্য ফেরত দেবো কেন ফেরত দেবো না আমার কাছে আমানাত রেখেছে সেই আমানাত যখন ফেরত চাচ্ছে তখন ফেরত দেব উনি বললেন যে তোমার সন্তানকে আল্লাহ তাল্লাহ তোমার কাছে আমানাত রেখেছিলেন সেই আল্লাহ তোমার সন্তানকে উঠেই নিয়ে গেছেন তিনি এনতেকাল করেছেন এবং তার লাশটা উমুক ঘরে আছে ঘরে আছে তুমি শিগগির যাও তুমি তার লাশ দাফন কাখন করার চেষ্টা করো এবং রসুলকে খবর দাও আবু তাহা বিস্মিত হয়ে গেলেন কি কোন পর্যায়ে গেলেন এনে এটা কেমন হলো এর মধ্যে স্বামী স্ত্রীর মিলনও হলো এটা কেমন কথা রোমান্টিকতাও দেখেন দিন এবং আল্লাহর প্রতি ভালোবাসাও দেখেন এবং সাহাবাহিক এরম কেন জীবনকে এত সুন্দর করে তুলতে পারছিলেন কেন পৃথিবীকে জয় করতে পারছিলেন তার নমুনাগুলো দেখেন উনি বললেন যে স্ত্রী উমেসুল্লাহম তুমি যে ঘটনা ঘটে আছে এটা খুবই খারাপ হয়েছে আমার এটা পছন্দ হচ্ছে না আমি আমার রসুলের কাছে যাচ্ছি সাল্লাইম করিম সাল্লামের কাছে যে বললেন যে আর রসুলাল্লাহ শুনেছেন কি ঘটনা তোর কি আমার আমার ছেলে মারা গেছে তো উনি বললেন ইন্না তারপরে কি এই পরে এই যে ছেলেটা মারা গেছে ওইভাবে লাশটা ঘরের এক জায়গায় রেখে দিয়ে মেসুল্লাহিম আমার সাথে এই সমস্ত কাজগুলো করেছে বলেন তো দি কি ধরনের মেয়ে এটা আমার ছেলে মারা গেছে তার মধ্যে সেই কি ধরনের দেখালো তার মধ্যে কোনো শোক নেই কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই আমাকে বুঝতে দিল না এর মধ্যে এই সমস্ত করল আল্লাহ রসুল হাসলেন এসে তার গায়ে হাত দিয়ে বললেন আবু তাল্লা হা আমি আল্লাহর কাছে দোয়া করি আজকে রাত্রে যা ঘটে গেছে তোমার স্ত্রীর গর্ভে একটা ভালো সন্তান হোক এবং তার মধ্যে বরকত দান করুক আল্লাহ তাল্লা এইরকম অবস্থা দেখেন রোমান্টিকতা সবর আল্লাহর প্রতি ভালোবাসা সেগুলো একটু দেখুন শাহাবাদের জীবনে আমরা কি সুন্দর দেখতে পাই আল্লা তালা দান করেছিলেন প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ ছিল এবং এলামের খেদমত গার ছিলেন চিন্তা করে দেখুন এই যে রোমান্টিকতা তার সাথে দয়া তার সাথে ইমান তার সাথে আমুল তার সাথে কার্যকরিতা যখন একসাথে হয়ে যায় দাম্পত্য জীবন কত মধুময় হয়ে যায় আর এখান থেকে কত পুত পবিত্র এইভাবে চলার জন্য দাম্পত্য জীবন আপনারা লক্ষ্য করে দেখেন কিভাবে কত সুন্দর ভাবে এই জীবন চলেছে আল্লাহ রসুল সাল আলি ও হেরাতে ওহি পেয়ে গেলেন আল্লাহ বলেন তুমি পড়ো ওই আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুভান এই উদ্বোধন দিয়ে এই আলোর দিশা দিয়ে এই পড়ার প্রতি ও আগ্রহান্বিত করে আল্লাহ তাল ওহী নাজেল হয়ে গেল আল্লাহ রসুল ঘরে আসলেন হজরত খাদিজার কাছে এসে ঘরে টোকা দিলেন ঘরে ঢুকে বললেন জম্মিলি জম্মিলি ও খাদিজা আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও চাদর আমার গায়ে দিয়ে ঢেকে দাও চাদর আমার উপরে দিয়ে দাও আমি খুব ভীত হয়ে যাচ্ছি আমি মনে মরে যাচ্ছি আমি একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জীবনে ঘটে গেছে অভিজ্ঞতা নতুন আপনার মধ্যে ভিতরে কয়েকটা গুণ আমি দেখেছি সেই যেদিন থেকে বিয়ে হয়েছে সেখান থেকে তার মধ্যে একটা হলো এই যে আপনার মধ্যে আমি কোন সময় দেখিনি নিজের স্বার্থপরতা বিপদগ্রস্ত তাদেরকে তাদের দায় দায়িত্ব নিজের হাতে নাও বিধবা হলে তাদেরকে তুমি সাহায্য করো বাবা হয়ে যাও যখন মানুষ পড়ে পড়ে যাচ্ছে। তুমি জন্য এগিয়ে কি সুন্দর সুন্দর কথা বলছে মহাব্বত রোমান্টিকতা আমার জীবনে এত সুন্দর পূত ও পবিত্র রোমান্টিকতা তো আমি আমার জীবনে আর কোথাও দেখি না কি সুন্দর পথ চলা কি সুন্দর জীবন জীবনযাপন স্বামীকে কিভাবে প্রবোধ দিচ্ছেন স্বামী আপনি কেউ ধ্বংস হওয়ার জন্য আসেননি আল্লাহ আপনি ধ্বংস করে দেবেন না আপনি ধ্বংস হওয়ার জন্য খাওয়া এই চার পাঁচটা গুণ যাদের মধ্যে থাকে তাদের ধ্বংস হয়ে যায় না তাদের জন্য মানুষ থাকে তাদের জন্য ফেরেসতে থাকে তাদের জন্য সমস্ত পৃথিবী দয়া করতে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন না আল্লাহ রসুল সাল্লিশ মনে একটু শান্তি পেলেন তিনি নবুয় জিন্দিগির প্রথম সাথে হিসাবে খাদিজাকে পেয়ে গেলেন শুধু তাই না খাদিজা হাত ধরে চলেন যাই আমার চাষা ভাই আছেন তার কাছে আপনাকে নিয়ে দেখেন একজন স্বামীকে কিভাবে তার সহযাত্রী করছেন কিভাবে স্বামীর সাথে তিনি সহযাত্রী হচ্ছেন আমাদের সমাজে আমরা কি করি স্বামী যদি ভালো পথে চলতে চায়। অনেক সময় বলে যে কি বলবো বোকা মানুষ সংসার তেমন বোঝে না ব্যবসা তেমন করে না ওই দিন। দিন দিন দিন ধর্ম নিয়ে আছে আমল আমল আমল নিয়ে আছে মসজিদ এগুলো নিয়ে আছে কি করব। অনেক সময় আমরা আমরা কিন্তু আবার যদি স্বামী যদি বেশি সৎ হওয়ার কারণে না করতে পারে আমার অবস্থায় ঘটেছে যে তার সংসারটা ঠিক চলে না অথচ সচিবালয়ও আছেন তো আমি খবর নেওয়ার চেষ্টা করলাম যে সমস্যাটা কোথায় এত ভালো ছেলে সমস্যাটা কোথায় হচ্ছে পরে জানলাম যে আসলে সচিবালয় যখন মানুষ যায় তখন মনে করে এক্সপেক্টেশন হাই থাকে তোমার স্বামী যদি জান্নাতি হয় তুমি তার সাথে জান্নাতি হও তোমার স্বামী যদি জাহান্নামি হয় তাকে জান্নাতে তুমি নিয়ে এসো এমনকি যদি দেখো তোমার স্বামী বিপথে চলে যাচ্ছে তুমি জান্নাতে। অটুট থাকুক তোমার স্বামীকে যদি কাটের উপরে সলা দিয়ে বা প্রেক দিয়ে প্রেক দিয়ে এমন ভাবে দেওয়া হয়েছে তার উপরে আসিয়াকে সবাই দেওয়া হবে তাকে মেরে ফেলা হবে ওর উপরে ফেলানো হচ্ছে আসিয়া চলে যাবেন মারা যাবেন মরে যাও কেউ কেউ বলেন যে আগুনের মধ্যে কেউ কেউ বলেন যে তেলের মধ্যে তাকে ফেলার জন্য চেষ্টা করছে অথবা টক বক করা পানির মধ্যে ফেলানোর চেষ্টা করা হচ্ছে উনি তখন একটা দোয়া করছেন উনি বলছেন যে রব্বি ও আমার রব রবনিলি আইনদাকে ফেলছেন না তুমি একটা ঘর বানাও আমার জন্য আইনদা তোমার পাশে তোমার পাশে একটা ঘর বানাও চিন্তা করে দোয়াটা কি দোয়ার ভাষাটা কি দোয়ার ফরিয়ারটা কি আকুলতা কোথায় বল্লা তোমার পাশে আমার জন্য একটা ঘর বানাও জান্নাতের মধ্যে এবং আমাকে সাহাবাদের জীবন থেকে আমরা এটা জানার চেষ্টা করি আমাদের এই এপিসোড আমরা চেষ্টা করব। সাহাবাদের জীবন সাথে আমাদের রিলেট করার জন্য সাহাবাদের জীবন থেকে আমরা হাসিল করার জন্য এমন কিছু জিনিস এমন কিছু নূর এমন কিছু লাইট এমন কিছু গাইডেন্স এমন কিছু পথ নির্দেশনা যার দ্বারা জান্নাতে যাব মরার সাথে সাথে যেন জন্নাতের পথ আমরা পেয়ে যাই আসুন সেই পথে আমরা কাজ করি সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আমি ধর্মত্ত্বের কোষ্টি পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট क्षी नाम का जन्म दिन कख जन्म नेंकुल्लाहद তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি তিন ভাগের এক ভাগে সমান সত্য ঈশ্বরকে কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো